আবু মুস্তার আজ আল্লাহ তালু থেকে বর্ণনা করেন যে একদা নবী সাল্লাহাম একটি পানি ভর্তি পাত্র আনালেন তাতে তার উভয় হাত ও মুখমণ্ডল ধুলেন এবং কুলি করলেন